اضفيت على الحسن العبقى فورد تضوى وعتنقى حسن يا رب لنا الخلقى طهره فلا الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد قليل مسلم بها يبنره মোমিনের উত্তম চারিত্রিক বৈশিষ্ট্যাবলী সম্পর্কে আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম আমাদের আজকের আলোচ্য বিষয় হল অলামাইকার ও বড়দের সম্মান করা এটি এমন একটি গুণ যে ব্যাপারে রাসুলসাল্লাহ আলিমুয়া সাল্লাম হাদিজ শরীফে বেশ গুরুত্ব আরোপ করেছেন যার মাঝে এই গুণ থাকবে না তার ব্যাপারে তিনি বলেছেন সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় মুসনাদে আহমদে এসেছে অবায়দাবিন সামেত রাদী আল্লাহ তালাহ থেকে বর্ণিত রাসুলসল্লা আলিম বলেছেন হাকা সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে আমাদের বড়কে সম্মান করে না ছোটকে স্নেহ করে না এবং আলমের হক সম্পর্কে জানে না এই হাদিস থেকে আমরা সহজেই বুঝতে পারি নিজেকে রাসুল সাল্লি হাসাল্লামের উম্মত দাবি করতে হলে অবশ্যই আমাদেরকে এমন আখলাকের অধিকারী হতে হবে যে আমরা আমাদের বড়দের সম্মান করব, ছোটদের স্নেহ করব এবং আলেমদের হক সম্পর্কে তাদের মর্যাদা জেনে তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করব। বস্তুত যারা সত্যিকারের আলেম তারা সকলের নিকুটি সম্মান লাভের যোগ্য অনেক উঁচু তাদের মর্যাদা পবিত্র কোরআনে আল্লাহ সুবাহ হুয়া তালা তাদের উন্নত মর্যাদা দানের কথা বলেছেন আর যা কিছু তোমরা করো সে সম্পর্কে আল্লাহ খবর রাখেন অপরের কায়াতে আল্লাহ সুবাহ করেছেন এবং নিজ পালন রহমত প্রত্যাশা করে সে কি তার সমান রূপ করে না বলুন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে চিন্তাভাবনা কেবল তারাই করে যারা বুদ্ধিমান পক্ষে। मर कड़े मोहन आलमीन के अदिक भय करें स्वयं अल्लाह सुबहान तरह निश्चय के तरह बान् मदेम गय আলমদের মর্যাদা সম্পর্কে হাদিজ শরীফে বর্ণিত হয়েছে أحد عابد والآخر عالم فقال رسول الله থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল আলী আসাল্লামের কাছে এমন দুজন লোক সম্পর্কে আলোচনা করা হল যাদের একজন আবেদ আর অপরজন আলেম একজন উপর একজন আলের মর্যাদা তে والحيتان في جوف الماء وإن فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب وإن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهاما ورث العلم فمن أخذه أخذ بحظ وافر جبكتي علم النشانير جنو كنوا راستو تكرم قودي الله تعكي জান্নাতের রাস্তমের মধ্য থেকে একটি রাস্তা অতিক্রম করান আর ফেরস্তাগণ এই মন্নেসনকারীর জন্য তাদের ডানা বিছিয়ে দেন এবং আলেমের জন্য আসমান ও জমিনের সব কিছুই মাঘফিরাত কামনা করে এমনকি পানিতে বসবাসকারী মাছ তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে আর আবেদের উপর আলেমের ফজিলত এরূপ যে রূপ পূর্ণিমার রাতে চাঁদের ফজিলত সমস্ত তারকার উপর আর আলেমগণ হলেন নবীগণের ওয়ারিস নবীগণ দিনার ও দিরহাম মিরাজ হিসেবে রেখে যান না তারা আলেমদের সম্মান করবে দিন বিষয়গুলো তাদের কাছ থেকে জেনে জেনে আমল করবে অবশ্য যারা কেবল নামে মাত্র আলেম প্রচলিত সনদ সার্টিফিকেট অর্জন করেই মানুষের কাছে আলেম হিসেবে পরিচিতি লাভ করেছে অথচ তাদের মাঝে আলেমের কোনো গুণাবলী নেই আল্লাহ প্রতি ভয় নেই সত্যকে গোপন করে কিংবা দুনিয়ার পদ পদবীর জন্য সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রিত করে তাগুদ জালেম শাসকদের মনতুষ্টি অর্জনে নিজেকে ব্যস্ত রাখে এমন নামধারী আলেমদের থেকে অবশ্যই দূরে থাকতে হবে কেননা এমন ব্যক্তিদের সান্নিধ্যে নিজের ইমান আমলি বিনষ্ট হয়ে পড়ার আশঙ্কা রয়েছে এমন লোকদের ব্যাপারে রাসুলসাল্লা আলী আসাল্লাম বলেছেন আল উম্মি আল্লা আমি তো আমার উম্মতের উপর ওইসব ইমামদের আশঙ্কা করি যারা মানুষকে গোমরা করবে মোট কথা হলো যে আলেম সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে চলে দিনের বিষয়গুলো মানুষের সামনে সুস্পষ্টভাবে বর্ণনা করে আমরা অবশ্যই তাদের সম্মান করব। আল্লাহর জন্য তাদের ভালোবাসব তাদের থেকে দিনই আলিম শিখবো তাদের সাক্ষাৎ লাভ হলে যথাসাধ্য খেদমত করার চেষ্টা করব আর এমন আল্লাহিরো আলেম এখনো পৃথিবীতে বেঁচে আছেন আলহামদুলিল্লাহ আরেকটি বিষয় প্রিয়ভায়রা কোনো আলেম যদি স্পষ্টতে ইমান বিধ্বংসী কার্যকলাপ বা তাগুতের পক্ষে অবস্থান না নেয় বরং স্বাভাবিকভাবে দিনের কোনো না কোনো খেদমতে রত থেকে দিনের কাজে লেগে থাকেন তাদের ছোটোখাটো ভুল দেখেই তাদের প্রতি অসম্মান দেখানো উচিত নয় হতে পারে সত্যিকার অর্থেই তারা আল্লাহকে ভয় করেন আল্লাহ সন্তুষ্টির জন্যই দিনের কাজের সাথে জুড়ে আছেন কিন্তু দিনের কিছু বিষয় কম জানার কারণে হয়তো তারা সঠিকভাবে আমল করতে পারছেন না এক্ষেত্রে তাদের সাথে সুসম্পর্কে বজায় রেখে আদবের সাথে সঠিক বিষয় সম্পর্কে আলোচনা করা যেতে পারে ভাবে যারা আমাদের থেকে বয়সে বড় তাদের প্রতিও আমরা সম্মান প্রদর্শন করব। তাদের সামনে এমন কোনো আচরণ করব না যা তাদের কষ্টের কারণ হয় তাদের তাদের সাথে রয়েছে অপরে হাদিসে রাসুল সাল আলিহাস করেছেন তোমরা বড়দের সঙ্গে থাকো আলেমদের নিকট প্রশ্ন করে আমল করো এবং বিচক্ষণ লোকদের সাথে উঠা বসা করো প্রিয় ভাই বোন এছাড়া আরও অনেক হাদিসে অলামা কেরাম ও বড়দের সম্মান ও মর্যাদার কথা বলা হয়েছে আমরা এখানে অল্প কিছু উল্লেখ করেছি আশা করি এই আলোচনাটুকু শুনে আপনারা আমল করার চেষ্টা করবেন আল্লা সুবাহ আমাদেরকে অলামা কেরাম ও বড়দের যথাযথ সম্মান করার তৌফিক দান করুন আমিন দাওয়ানা রব্বিল্লা আলমিন